আবদুল্লাহ ইবনু আব্বাস রদুল্লাহ তু আল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম এর জনৈক্য সাহাবি সাহাব ইবনু জাস্সামা লাইসি রদিল্লাহ তু আল্লাহনকে বলতে শুনেছেন যে রসুলিল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে তিনি একটি বন্য গাধা হাদিয়া দিয়েছিলেন সে সময় তিনি ইহরাম অবস্থায় আবহাওয়া কিংবা ওয়াদ্দার নামক স্থানে অবস্থান করছিলেন কাজেই তিনি সেটি ফিরিয়ে দিলেন সাহাব রদিল্লাহ তু আলাহন বলেন যখন তিনি আমার চেহারায় হাদিয়া ফিরিয়ে দেয়ার ছাপ দেখলেন তখন তিনি বললেন আমরা ইহরাম অবস্থায় না থাকলে তোমার হাদিয়া ফিরিয়ে দিতাম না